সমাধান <muchan> সসালামুক রহমতুলবরক আলহামদুলিল্লা রবীল আলমিনামাল সঈদুলমুর সলীন নবীনা মোহাম্মলা সাহবী আজমাইন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لإن أخرجتم لنخرجن معكم ولا نطيعوا فيكم أحداً أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون الله بكثم وستفرش وصحادي الله بكرب العالمين الله بحيروك شمانيتو کرين آر جاراً كوپورتا دير كلاً نشيتو وأبو دوستو کرين আমরা তফসিল করব সুরা হাসা আয়ত নম্বর এগারো থেকে আল্লাহাকে সাদ করেছেন আলমতারা ফাকু একুন আলী ইকবান আহলিল কিতাব হে নাবি কি দেখো একটু চিন্তা করে ওই সব লোকদের সম্পর্কে যারা মুনাফি কি করেছে যারা কপট এক আলী ইকবানা ক্যাফারুমিন আহলীল কিতাব তারা বলে থাকে তাদের ওই সব কাফের আল্লাহ রহি ভাইদেরকে যারা আহলি কিতাবের অন্তর্ভুক্ত অর্থাৎ এই ইহুদি বানু নজিরকে মদিনার মুনাফিকরা আব্দুল ও বাই গিয়ে বলে আসলো যে দেখো তোমাদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে কারণ তোমরা অপরাধ করেছ কিন্তু না তোমাদের দুর্গ থেকে বেরোবে না আর তোমরা মদিনাও ছাড়বে না আর নবী মোহাম্মদ সাল্লামের কথাও শুনবে না তোমরা অটল থাকো যুদ্ধের ওপর আর আমরা তোমাদের সাথে আছি এই মোনাফিক গিয়ে বলে এসেছিল এই বানু নাজির গোতরক্ষী লাইন উখরেজ তুম লো জান মাকু তোমাদেরকে যদি মোদিনা থেকে বের করে দেওয়া হয় তো আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাবো থাকবো না মোদিনা ওয়ালানুম আহাদান আবাদা আর তোমাদের ব্যাপারে কারো কখনো কথা মানবো না মোহাম্মদের কথা মানবো না তোমাদের ব্যাপারে ওয়াইন কুতিল তুম আর তোমাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করা হয় লড়াই করা হয় লানান সোরান্না কে অবশ্যই অবশ্যই আমরা সাহায্য নেমে আসবো সাহায্য করব। ওল্লাহ হইয়া সাধু আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ইন্ন হুমলা কাজ দেব এই মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী সাহায্য করবে না আর ইয়াহুদিয়া নির্বাসিত হলে তাদের সাথে বেরিয়েও যাবে না মদিনা ছেড়ে বেরিয়েও যায়নি যখন নির্বাসিত হলেও বেরিয়েও যায়নি আল্লাহ পাক বলছেন লাইন উখরেজু লায়ক রোজুন মাহোম এদেরকে যদি বের করে দেওয়া ইয়াহুদীদেরকে বের করে দেওয়া মদিনা থেকে লায়ক রোজুন মাহম তাদের সাথেরা বের হবে না ওয়ালায়ুন কুতিলু আর তাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করা হয় লড়াই করা হয় লায়ন সরু না তাদের সাহায্য করবে না যদি নিজে তাদের সাহায্য করতো অবশ্যই বাধ্য ও হারতো আর ইহুদিও হারতো সোম্বা লায়ুন আর কখনো তাদের সাহায্য করা হয়তো না কখনো বিজয় লাভ করতে পারতো না তুম আসাদুরাহুর রহমিন আল্লাহ পাক বলছেন যে দেখো এরা আল্লাহকে ভয় করেন আল্লাহর চাইতে বেশি তাদের অন্তরে তোমাদের ভয়ভীতি বিস্তার লাভ করেছে আনতুম আসাদ্য রাহা হে মমিনরা তোমরা তাদের অন্তরে সবচাইতে বেশি ভয়ের কারণ মিন আল্লাহ আল্লাহর চাইতেও আল্লাহ পাকের চাইতেও তাদের অন্তরে তোমরা ভয় সঞ্চার হওয়ার কারণ মানে মানুষকে ভয় করে কিন্তু মানুষের রবকে ভয় করেন এই চরিত্রে যদি কোনো মমিন মুসলিমের থাকে যে মানুষ ভয় আছে তার সমাজের ভয়ে পাপ করে না কিন্তু সমাজ থেকে দূরে গেলে যেকোনো পাপ করতে পারে গ্রামের বাড়িতে ব্যবীচারের কাছেও যেতে পারবে না কিন্তু শহরে গিয়ে যেখানে কেউ চেনে না আর মুসলিম যদি পাপ করে তাহলে তার চরিত্র তোদের চরিত্র হ্যাঁ যে আল্লাহকে ভয় করে না মানুষকে ভয় করে সমাজকে ভয় করে বাপ মাকে ভয় করে পরিবারকে ভয় করে পরিবারের কলঙ্ককে ভয় করে কিন্তু আল্লাহর ভয় আখেরাতের ভয় নেই আল্লাহাকে সাদ করছেনুন যারা এইরকম যে মানুষকে ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করে না তারা এই জন্য এইরকম করে যে এরা এমন এক জাতি যারা নির্বোধ বুঝে না পরিণাম বুঝে না জামিয়ান এরা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইয়াহুদিরা তাহলে তারা যুদ্ধ করতে পারবে না সঙ্গবদ্ধ হয়ে ই মহাসা না তবে সুরক্ষিত জনপদে হলে পারবে যেখানে তাদের কোন আশঙ্কা নেই দুর্গের মধ্যে থেকে হয়তো লড়াই করবে আওয়ামী ওয়ারায়দুর অথবা কোনো আড়াল থেকে সামনা সামনি এসে যে লড়াই করবে এই সাহসী আহুদিদের নেই বাহম বেইনাহম সদী তাদের মাঝে দ্বন্দ্ব বা শত্রুতা ভীষণ রয়েছে তাদের মাঝে ভীষণ শত্রুতা রয়েছে তাহসা জামিয়া তাদেরকে দেখলে মনে হবে তারা বড়ই সঙ্গবদ্ধ ওয়াকলু মহম সত্তা কিন্তু তাদের হৃদয়গুলি ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে কারো কারোর সাথে আন্তরিক মিললে কেউ কারো উন্নতি এবং কল্যাণ পছন্দ করে না আপোষে খুব মারামারি রয়েছে কিন্তু ইমানের বিরুদ্ধে আর ইমানদারদের বিরুদ্ধে আল্লাহ পাকে উদ্দিনের বিরুদ্ধে সাময়িক তারা শক্তিশালী দেখা যায় কিন্তু আসলে শক্তিশালী তারা নয় যাহে কাবি আন্ন হম কমল্লা কেলুন কারণ ই এক সম্প্রদায় যারা আর বুঝে না জাতির করিম যারা আল্লাপাকালীন কাবিম করিবান এদের উদাহরণ হচ্ছে সব লোকদের মতো যারা কিছুদিন পূর্বেই এই মদিনায় ছিল এখানে ইঙ্গিত করা হয়েছে বানু কৈনুকার দিকে এর আগে কিন্তু বানু কাহিনুকে আরেকটি বিশ্বাসঘাতকতা করেছিলাম আর আর কেউ বলেছেন যে এখানে বানু কাইনুকা ছাড়া মক্কার মুশ্রিকদেরকে বোঝানো হয়েছে কোরশদেরকে বোঝানো হয়েছে যারা বদরে লাঞ্ছিত অবদস্থ হয়েছে জাকু আবাল আমরা তারা তাদের পাপের পরিণাম ভোগ করেছিল তারা পাপের পরিণাম আসাদন করেছিল ও আলহাম আজাবুল আলীম এবং তাদের জন্য বড় কঠোর শাস্তি রয়েছে আখেরাতে কামাস আলী আর এই মুনাফিকরা যারা অসৎ পরামর্শ দিয়ে থাকে তারা হচ্ছে শৈতানের মতো শয়তান কি করে এই যে কাল আলীর মানুষকে প্ররোচিত করে কুমন্ত্রণা দেয় অশ্বাসা দেয় যে উকফোর তুমি অস্বীকার করো কেন মানবে তু আল্ অস্বীকার করো পরকালকে অস্বীকার করো নাস্তিক হয়ে যাও তুমি এই প্ররান দিয়ে থাকে তখন ওই শৈতান বলে দেখো তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই আমি তোমার সাথে না কিন্তু ইনি আখাফুল্লাহ রব্বাল আলমিন আমি বিশ্বজাহানের প্রতিবারক আল্লাহকে ভয় করি কিন্তু আসলে কি ইবলিস আর ইবলিসের চালারা জিন শয়তান আল্লাহকে ভয় করে তাহলে এখানে যে বলা হয়েছে যে শয়তান গোমরা করে দেয় মানুষকে পথভ্রষ্ট করে দেয় আর তারপরে দূরে সরে দাঁড়ায় আর বলে যে আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি যে কথাটা শয়তান বলেছে এটা তার মিথ্যা কথা তার সিরকারা বলছে আসলে ভয় করে নাই কিন্তু এই কথাটা বলে সম্পর্ক ছেদ ঘোষণা করে আর অন্য জায়গায় নিজ কাজে ব্যস্ত হয়ে যায় অন্য বান্ধাদেরকে গুমরা শুরু করে ফাঁকান আহমা আন্না হাফিন্না আল্লাহ বলছেন সুতরাং এই উভয়ের জিন মানুষ যারা গুমরা করেছে আর যাকে গুমরা করা হয়েছে। এই দুয়ের গুমরাকারী আর যাকে গুমরা করা হয়েছে উভয়ের পরিণাম হচ্ছে যে তারা জাহান্নামে বসবাস করবে খালেদিন এখানে চিরকাল থাকবে আর এই হচ্ছে জালেমদের বদলাহ ইন আল্লাহ আল্লাহ পাক এরসাদ করেছেন মমিনদেরকে সম্বোধন করে হে ইমানদার মানুষরা ইত্তাকল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কোর বহু জায়গায় আল্লাহ পাক আল্লাহকে ভয় করতে বলেছেন কারণ আল্লাহর ভয় যার অন্তরে আছে তার জন্য কোনো পাহারা লাগে না তার জন্য কোনো প্রশাসন লাগে না সে কোনো অপরাধ করবে না চুরিও করতে পারে না ডাকাতিও করতে পারে না ব্যবিচারও করতে পারে না মদও খেতে পারে না কারো একটা পয়সা এদিক ওদিক করতে পারে না কোটি কোটি টাকা দিয়ে তাকে কেনা যেতে পারে না আল্লাহর ভয় মানুষকে একমাত্র সত্যিকার অর্থে পাপ থেকে বাঁচিয়ে রাখতে আর প্রত্যেক ব্যক্তি যেন একটু চিন্তা করে দেখে যা করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্মবর রাখেন ওয়াল্লাহ কাল্লা দিয়ে না না না না না না না না না না না সোল্লা আর ওদের মতো হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছ আল্লাহকে ভুলে গেছো আল্লাহ ভুলিয়েই দিয়েছেন দিন থেকে সরিয়েই দিয়েছেন আল্লাহ ফাকরবুল আলম আর তৌফিক দেননি কিন্তু আল্লাহকে না ভুললে আল্লাহর কিতাব কোরআনকে না ভুললে আল্লাহ রসুলকে না ভুললে অবশ্যই আল্লাহ অসহায় ছেড়ে না হৃদায়ত দান করতেন উল্লা কামাল ফাস এখন অনুসুতার এর হচ্ছে পাপাচারী লি আসাহুলনা আর আসাহাবুল্না জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা সমান হতে পারে না মান মর্যাদায় সমান না আর আখেরাতেও সমান না বিচার বিবাহও সমান একটা সৎকর্মশীল ভালো মানুষ বিচার করছে আর একটা অসতলোক বিচার করছে অসাতলোক যে কোনো সময় সে জুলমে জুলিপ্ত হইতে পারে কখনো সমান হতে পারে না ইহকালে না পরকালে জান্নাতি আর জাহান্ন সমান হতে পারে না বলছেন আল্লাহাক আসা জান্নাতিরাই সফল কাম হবে লাউ আনজাল কোরআন আল্লাহ জবাল আল্লাহ পাক বলছেন যদি এই কোরআনকে আমি পর্বতের ওপর নাজিল করতাম পর্বতকে এই নির্দেশ দিতাম কোরআনই জীবন গড়তি হবে আর এই পাহাড় পর্বতকে আল্লাহ পাক ওই সেন্স দিতেন ওই যোগ্যতা দিতেন কারণ পাহাড়ের মধ্যে কোনো প্রাণ নাই কিন্তু আল্লাপাক তখন বোঝার বোধ শক্তি দিতেন যদি কোরআন নাজেল করা হইতো যে কোরআন মোতাবেক যেমন গড়তে হবে পাহাড় তাহলে আল্লাপাক বোধ শক্তি দিতেন এইটা যদি করতেন তাহলে পাহাড় কিন্তু মানুষের মতো শক্ত হইতো না অবাধ্য হইতো না লারা লারাই তাহাদামিন খাশিয়াতিল্লাহ তাহলে অবশ্যই সেই পাহাড় পর্বতকে তুমি দেখতে বিনীত পাথর বিদীর্ণ হয়ে পানি বেরিয়ে আসছে নহর প্রবাহিত হয়ে আসছে তাহলে যে যেসব মানুষের অন্তর নিষ্ঠুর তাদের চিন্তাশীল হয় আল্লাহ সেই সত্তাহিল্লাহ এলাহ ইল্লাহ যার ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি বসন্তের বৃষ্টিতে যেমন মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন কনিষ্ঠ বিধিবিধান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 থেকে কার মাধ্যমে মাধ্যমে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যে জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা জন্য অর্জনের জন্য তুলে ধরার জাহাঙ্গীর कैम छह अलसल्लम कथा क्ज हादिसर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তাফসির করেছিলাম সুরাহাস আয়াত নম্বর বাইশে আল্লাহ পাকের সাদ করেছেন হো আল্লাহ ইহমানুর রাহিম এই আয়াত থেকে সামনে আরো দুটি আয়াত এই তিনটি আয়াত সুরাহাসরের শেষ তিনটি আয়াত তে আল্লাহ পাক রবুল্লা আলমিন তাঁর বেশ কিছু গুণাবলি উল্লেখ করেছে তাফসিরকাররা বলছেন এখানে যে পনেরোটি আল্লাহ পাকের গুণ বা চোখ নাম বা গুণ বর্ণনা করেছেন আল্লাহ ফক্রাবুল্লাহ আলমী এই আয়াতগুলি সম্পর্কে তির মিজিতে একটি হাদিস রয়েছে ফজরে পড়ার ফজিলত সম্পর্কে সেই হাদিসটি যেই সহি নয় সুতরাং এই আমল করা সন্ন্যত নাই যখন নাবি কারি সাল্লা থেকে সাব্যস্তই হইল না সুতরাং এর ওপর আমল করা বিশুদ্ধ নাই হো আল্লাহ আল্লাহ সেই সত্তাহ তিনি আল্লাহ হো আল্লাহ মানে তিনিই আল্লাহ আল্লাহিল্লাহ ইল্লাহ যার ছাড়া কোন সত্য মাহুদ নেই আল্লাহ ছাড়া আর কোন চির সত্য ও আল্লাহকে বাদ দিয়ে যেসবকে আহ্বান করছে গোস বলে ডাকুক আর বাবা বলে ডাকুক বা আর কিছু বলে ডাকুক যাকেই ডাকছে যে আকারেই ডাকুক না কেন যে সব ডাকছে সেগুলি হচ্ছে বাতিল আল্লাহ ছাড়া কোনো সত্য মবুদ নেই আলমুল গ তিনি অদৃশ্যের জ্ঞানী অশাহাদা এবং তিনি দৃশ্যেরও জ্ঞানী অদৃশ্য আর দৃশ্য মানুষের দিকে লক্ষ্য করি আল্লাহর জন্য অদৃশ্য দৃশ্য বলে কোনো কিছু নেই আল্লাহর জন্য সবই দৃশ্য মানে সব দেখার যোগ সবই দেখেন আল্লাহ ফক্রাবুল আলম কিন্তু আমার আপনার ক্ষেত্রে যেগুলি আমাদের চোখের আড়ালে সেগুলি গ্যাব আল্লাহর জন্য কোনো গ্যাব বলে কিছু নেই সব কিছু শাহাদা আল্লাহর জন্য সবকিছু হাজির আল্লাহর সামনে তো আমাদের জন্য যেগুলি চোখের আড়ালে অদৃশ্য সেগুলিও জানেন আল্লাহ ফকরবুল আলমিন সেই বিষয়গুলিও জানেন অসাহাদা এবং যেগুলি দৃশ্য আমরা দেখি তাও জানেন আল্লাহ ফকরবুল আলম হোয়ার রহমান এবং তিনি পরম করুণাময় আর রাহিম তিনি বড়ো দয়ালু হো আল্লাহ তিনি তো আল্লাহ আল্লাহ ইল্লাহ ইল্লাহ যার ছাড়া কোনো সত্য মাহবুদ নেই হুয়াল মালিক তিনি হচ্ছেন বাদশাহ অধিপতি আলকুদ্দুস যিনি অতি পবিত্র কাদাস মানে এই বাইতুল বায়ুল পবিত্র ঘর বলা হয় কুদ্দুস মোবালাগার শব্দ আসসালাম এবং যিনি শান্তির আধার যিনি শান্তিময় যার পক্ষ থেকে শান্তি আসে ইহকালে পরকালে শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং আল্লাহর সাথে যে যত বেশি সম্পর্ক মজবুত করতে পারবে তার ইহকাল পরকালে তত বেশি শান্তি নেমে আসবে তার জীবন শান্তিময় হবে যেই পরিবার আল্লাহর সাথে যত ভালো সম্পর্ক রাখা সেই পরিবারে পাকের পক্ষ থেকে শান্তি তত বেশি আছে আল্লাপাকের নাম সালাম আল মিন আর যিনি নিরাপত্তা দান আমন মানে নিরাপত্তা আর আমন থেকে যিনি আম নিরাপত্তা দান করেন তিনি ম মিন তো আল্লাহ পাকের নাম আল মমিন নিরাপত্তা দানকারী তিনি আর আমরা মমিন যে বলা হচ্ছে এটা হচ্ছে বি আমানা থেকে আমানা মানে বিশ্বাস স্থাপন করা আমানা থেকে মমিন মানে বিশ্বাসী স্থাপন করি বিশ্বাসী আপনি আপনি বিশ্বাস করে আরেকজন বিশ্বাস করে না যে অবিশ্বাসী সে কাফের কাফের মানে অস্বীকার অবিশ্বাসী কাল মোহাইমিন আর যিনি প্রতাপশালী পর্যবেক্ষক এ অর্থগুলি মোহাম্মিন হাইমানা মানে যার প্রতাপ সব কিছুর ওপর রয়েছে যার প্রভাব সব কিছুর রয়েছে আর যিনি সবকিছুকেই পর্যবেক্ষণ করেন প্রতাপশালী আল আজিজ যিনি সর্বজয়ী বা আর যিনি কোনো শক্তি প্রতিরোধ করতে পারে না কিছু করতে চান আল্লাহ পৃথিবীতে কোনো শক্তি নেই যে আল্লাপের এই ইচ্ছাকে রোধ করে দিতে পারে আল মুতাকাব্বের আর যিনি প্রকৃত গর্বের অধিকারী মানুষ গর্বের অধিকারী নাম অত্যন্ত দুর্বল তারপরে আল্লাহর দান আর অপরের জিনিস নিয়ে আবার গর্ব কিসের ই আল্লাহ আল্লাপাক দিয়েছেন আল্লাহ তোমাকে সুন্দর করেছেন তোমার এখানে কোথায় অবদান রয়েছে তুমি নিজেই সুন্দর হয়েছে। আল্লাহ আল্লাপাক ধন তোমাকে আমানত দিয়েছেন তো গর্বের অধিকারী তো আল্লাহ তুমি তো গর্বের অধিকারী না যে ধনের জন্য আল্লাহ তোমাকে নেতৃত্ব দিয়েছেন সম্মানিত করেছেন তোমার কিসের গর্ব রয়েছে যিনি দান করেছেন তার গর্ব এই জন্য আল্লাহ পাকের একটি নাম আলমুতাকব্বের প্রকৃত গর্বের অধিকারী আল্লাহ সুবহান আল্লাহ আল্লাপাকের পবিত্রতা ঘোষণা করি আম্মায়ু শেখুন সব কথা কাজ থেকে বিষয় থেকে যেসব মুশ্রিকরা বহুত্ববাদীরা সির করে থাকে হো আল্লাহ তিনি আল্লাহ আল খালেক যিনি সৃষ্টিকর্তা আলবাহরি যিনি উদ্ভাবনকারী খাল সৃষ্টি করা আল্লাপাক রব্য সৃষ্টি করতে ইচ্ছা করছেন এবং সৃষ্টি করবেন আর যখন বাস্তবে সেটা হইল এইটা হচ্ছে আলবাহরি বাড়া বাস্তবে সৃষ্টি করা এই জন্য বললাম উদ্ভাবনকারী আল মুসৌর এবং যিনি আকৃতি দানকারী সুরা মানে ছবি বা আকার আর মুসৌর সুরা থেকে তার মানে হচ্ছে আকৃতি প্রদানকারী আল্লাহাক রবুল আলমী লাহুল আসমাউল হোসনা এ এছাড়াও অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাফাক রবুল আলমিনের নিরানব্বইটি নামের সম্পর্কে নবী একমি সৌসাল বলেছেন ইন্না তিস আতম আস এই নাইস মান হাদিস নিশ্চয়। আল্লা পাখে নিরানব্বইটি নাম রয়েছে মিয়াতুন ইল্লা ওয়াহেদা এক কম একশোটি মান আহসা আহা যারা এগুলির ইসা করবে আমাদের সমাজের বক্তারা আহসার অর্থ বুঝে আহসা মানে মুখস্ত করি এই নিরানব্বই নাম মুখস্ত করলেই জান্নাত জানা খুব সহজ তাহলে নামাজ রোজা হজ জাগাত ফরজ ওজে সব কি লাগে মুখস্থ করলে জান্নাত হ্যাঁ আবার কেউ তর্জমা করি দিলে যে মান আহসা যে এগুলিকে পড়বে পড়লেই জান্নাত তাহলে আসমা হুসোনা ইয় আল্লাহ ইয়ার ইয়ারহিম পড়লেই জান্নাত ইয়ে একেবারে খুব সস্তা কথা ভিত্তিহীন কথা না আহসা মানে পড়াও না আহসাহ মানে মুখস্ত করাও না আর আহসা মানে এই নয় যে শুধু সেগুলি জানবেন বা অর্থ জানায় যথেষ্ট না আহসা মানে আয়ত্ত করসা মানে আয়ত্ত করবেন আপনি তো যেই ব্যক্তি আয়ত্ত করল আয়ত্ত করা বলে এই নামগুলি জানলেন যে আল্লাহর নাম তারপরে এই নামগুলির অর্থ বুঝলেন এই নামগুলি আপনার মুখস্থ আছে বলতে পারবে যেগুলি আল্লাহর নাম আর এই নামগুলির বাস্তবায়ন করলেন এটা হচ্ছে আয়ত্ত করা আপনার জীবনে আল্লাহর নামগুলিকে আয়ত্ত করেছেন মানে আমলে পরিণত করেছেন বাস্তবায়িত করেছেন যেমন উদাহরণস্বরূপ বলি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর নাম আবার কেমন করে বাস্তবায়ন করব। আল্লাহ স্বামী সব কিছু শোনেন সুতরাং আল্লাহ আমার কাছ থেকে কোনো অন্যায় কথা কাজ যেন না শোনেন অন্যায় কিছু যেন আল্লাহ পাখ না শোনেন আল্লাহ পাক যখন সব কিছু দেখেন বা সির আল্লাহ পাকের নাম সুতরাং আল্লাহ আমাকে যেন খারাপ অবস্থায় পাপের অবস্থায় না দেখেন বাস্তবায়ন করা আল্লাহ আল্লাপাক কাদির আল্লাহর নাম তো আমি কদিরের আয়ত্ত এইভাবে করব যে আল্লাহ সর্বশক্তি মানুষ সুতরাং আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না তাহলে পাপ কি করে করতে হবে কোথায় এই চিন্তা চেতনা তৈরি করা তো এই এইরকম যারা মমিন হয়ে যাবে তারা আল্লাহ ভীরু তারা পাপই করতে পারে না এইভাবে তিনটে নামের উদাহরণ দিলে তাতে যদি এত সুন্দর আপনি মোমিন বিশ্বাসী মুসলিম হতে পারেন তাহলে সবগুলি নামের অর্থে একটা একটা করে বুঝেন তাহলে আপনার ইমান কত মজবুত হতে পারে এবং তার বাস্তবায়ন করেন সে জানাতে যাবে যারা নিরানব্বইটা নামের আয়ত্ত করবে অর্থাৎ এই মোতাবেক আমল করবে আমল করার আটটি দিক হচ্ছে এই নামগুলি বলে আল্লাহর কাছে দোয়া করা এ রহমান তুমি দয়া করো ইয়া গফার তুমি মাফ করো এইভাবে আল্লাহ পাখের কাছে ইয়া নাসের বা ইয়া নাসির তুমি সাহায্য করো এইভাবে দোয়া করবে এটাও এর অন্তর্ভুক্তমান আহাসাহা দাখালাল জানা সে জানাতে যাবে মা ইউসাবা ওয়াত আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে তাঁর তসবিহ করে ওয়াহ আজিজুল হাকিম সেই আল্লাহ মহাপরাক্রান্ত আর বড় প্রজ্ঞাবান তার প্রত্যেকটি কথা কাজে আর সৃষ্টিগত আদেশ নিষেধে শরীয়তগত আদেশ নিষেধে হেকমত রয়েছে এখানে আমাদের সুরায় হাসরে তফসির শেষ হলে আল্লাহ পাক আমাদের ভুলভ্রান্তি যেন মাফ করে দেন আল্লাহ আকরবিনের তফসির শেষ করলাম আপনাদের সব ভাইয়ের প্রশ্ন আছে প্রশ্ন পেশ করতে পারেন তাফসিরে দেখলাম যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুৎফা থেকে এবং মাটি থেকে शेष नबी मोहम्मदी आल्ला मुहम्मद पुत्र कन्ाराओ नूर थर परिप्रेक्षा दल स्स्वरूप दें हजरत ओस्मान रजियाल्लाह तला आन साथल्लमर दु कन्ने তারা আমাদের ভাই জিজ্ঞাসা করছেন যে আমরা জানি যে আমরা মানুষ মাটি থেকে তৈরি হয়েছি আর শুক্রবিন্দু থেকে তৈরি হয়েছি আর মানুষ আদম সন্তান এটাই হচ্ছে কোরআন হাদিসের আকিদা আল্লাহ আমি কেরিমের সুরে কাহের মানুষ আর বাসার মানুষ মাটির তৈরি যারা মাটির অস্বীকার করে আর নুরের তৈরি এই মর্মে না একটা আয়াত আছে না একটা হাদিস আছে সহি কিছুই নেই জাল আর আর কথা বললেন ভাই যে নবী সাল্লামের জামাই উসমানকে জিন্নুরাইন মানে দুই জ্যোতিবিশিষ্ট বলা হয়েছে উপাধি নূর ইমানের নূর ভালো কাজের দিক নির্দেশনা নূর এই হচ্ছে কোরআন নূর ওই রকমই রাসুল্লাহ ইসলাম এই অর্থে নূর যে আলো দেখেছেন মানব জাতিকে আলো দেখেছেন তো নবিস্লামের দুই মে বিবাহ করার কারণে যে নূরেন তাহলে ফাতেমাকে বিয়ে করার জন্য আলীকে কেন জিনুর বলা হলো না এক নূর বিশিষ্ট কেন বলা হল আবুল আসবিন রবি কে বিয়ে করার জন্য শুধু ওই দুটো মেয়ে শুধু নূর আর এইগুলো নূর হইল না তাহলে বোঝা গেল যে এই নূর মানে নূর থেকে সৃষ্টি নয় বড় এটা হচ্ছে নূর আলোর অর্থে এই অর্থে জলমাত আর নূর কোরআনে কেন বহু জায়গায় ব্যবহার হয়েছি আল্লাহকে আমাদের ভুল ভ্রান্তি করে দেন আল্লাহ পাক যেন শিরক বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক الله دربي يا ول اعش الا في رضا ربي السماء عرفت الله ربي who was the first prophet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 रास्त उदाहरण शान जी बृद्धि पाए प्रत्येक